রাহমাত্মানিত দর্শক কাছেও দূরে যে যেখান থেকে বাংলার আলকুলানের ওসিয়ত অনুষ্ঠানটি দেখতে শুরু করেছেন সবাইকে আন্তরিক দোয়া জানিয়ে শুরু করছি আমরা বিগত পর্বগুলোতে কোরআন করিমের প্রথম এবং প্রধান অসিয়ত শিরিক বর্জন করার বিষয়টা আলোচনা করেছি সম্মানিত দর্শক কোরআন করিমের দ্বিতীয় ওসিয়ত পিতামাতার প্রতি ভালো ব্যবহার করা পিতামাতার মাতার করা তাদের সাথে সর্বোত্তম আচরণ করা যেটাকে ইসলামের পরিভাষায় বীররুল ওয়ালেদাইন পিতা মাতার সেবা খেদমত অথবা আলে হসান বেলিদাইন পিতা মাতার প্রতি সর্বোত্তম আচরণ করা বলা হয়ে থাকে সম্মানিত দর্শক তাউহিদের পরে কোরআন কেরিমে বারবারই বারবার বারবার পিতা মাতার কথা বলা হয়েছে কোরআন করিমে দিনের মূলনীতি যেখানে উপস্থাপনা করা হয়েছে সিরিকমতো তাউহিদ এরপরেই পিতামাতার কথা আবার এরপরে সন্তানের কথাও এসেছে কারণ ইসলামে মানুষের পারিবারিক জীবন সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে একটা সুন্দর পরিবার যেখানে পিতা মাতা তার মর্যাদা পাচ্ছেন সন্তানরা তাদের সঠিক স্নেহ মমতা এবং লালন পালন পাচ্ছেন আনন্দময় স্নেহময় প্রেমময় ভালোবাসাময় একটা পরিবার এটা ইসলামের অন্যতম উদ্দেশ্য কোরআন কেরেমে পারিবারিক জীবনকে যত গুরুত্ব দেওয়া হয়েছে আমরা দেখি আমরা সামাজিক জীবনে যে অনেক বিষয়কে যে গুরুত্ব দিই সেই গুরুত্ব কোরআনে অন্যান্য বিষয়কে দেওয়া হয়নি সম্মানিত দর্শক পরিবার মূল এবং আমি আমার পূর্বে আমার পিতামাতা আমার পরে আমার সন্তান এই তিনটে প্রজন্ম গুছিয়ে নিয়ে পরিবার আর মানুষের এই তিনটি নিয়েই চিন্তা আল্লাহ কোরআন কেরেমে বলেছেন তার করেছেন বহন করেছেন এবং জন্মও দিয়েছেন কষ্টের মাধ্যমে বেদনা যন্ত্রণার মাধ্যমে তার গর্ভধারণ তার দুধ পান করা ৩০ মাস তিনি করেছেন এরপর আল্লাহ তারা কি বলছেন মানুষ যখন বড় হয় আল্লাহ ওসিয় করলেন পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো আল্লাহ বলছেন এরপর যখন সে মনুষ্যত্বের পূর্ণতা পায় মানুষ বড় হয়ে যায় বয়স তার পূর্ণতায় পৌঁছে যায় তখন সে তিনটে বিষয় আল্লাহর কাছে চায় আল্লাহ আপনি আমার উপরে এবং আমার পিতামাতার মাতার উপরে যে নিয়ামত দিয়েছেন এটা সুক্রিয়া করার তৌফিক দেন অর্থাৎ আমার পিতা মাতার যে নিয়ামত আপনি দিয়েছেন আমি জন্য পিতামাতার মাধ্যমে যে নিয়ামত পেয়েছি সবগুলো তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে তাদের সেবার মাধ্যমে আদায় করতে পারি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি আমার প্রতি যে নিয়ামত দিয়েছেন তার কৃতজ্ঞতা আপনার টিকে বদত করার তৌফিক দেন এবং আমাকে নে কামল করার তফিকদের পিতামাতা আমি এরপরে কি ওয়াসলি ফিদুর রিয়াতি আমার সন্তানদেরকে আপনি সৎ করেন ভালো করেন অর্থাৎ পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্য সন্তানের প্রতি স্নেহ তাদের ভালো করার একটা আন্তরিক আবেগ ইচ্ছা চেষ্টা আর নিজে ভালো থাকার চেষ্টা আর এজন্যই আমরা দেখি কোরআন কেরি মেয়ে সোরাফর কানের শেষে আল্লাহ তালা আল্লাহর প্রিয় মোমেনের যে বৈশিষ্ট্য বলেছেন তার শেষ বৈশিষ্ট্য বলেছেন তারা করে আল্লাহ আল্লাহ আমাদের দাম্পত্য সাথী এবং আমাদের বংশধর সন্তান সন্ততিদেরকে আমাদের চোখের শান্তি বানিয়ে দেন অর্থাৎ আমাদের পরিবারে এত শান্তি দেন স্বামী স্ত্রীর মাঝে পিতা মাতার মাঝে সন্তানের মাঝে যেন আমাদের চক্ষু শীতল থাকে শান্তি তৃপ্তি হৃদয় পূর্ণ থাকে ওই যে আল্লাহদের জন্য বানিয়ে দেন। আমাদেরকে জন্য অনুকরণীয় মডেল বানিয়ে দেন তাহলে আল্লাহর প্রিয় বন্ধদের দোয়া কি এবং দোয়ার থেকে আমরা কি বুঝছি যে মুতাকিদের জন্য মডেল মানুষ তারাই যারা অন্যান্য সব গুণের পাশাপাশি একটা শান্তিপূর্ণ সৌহার্দ্যপূর্ণ তৃপ্তি চোখের শান্তি পূর্ণ একটা পরিবার অর্জন করতে পেরেছেন। সম্বন্ধ দর্শক এই পরিবার অর্জনের প্রথম ধাপ হলো পিতা প্রতি দায়িত্ব পালন করা দ্বিতীয় ধাপ হলো সন্তানের প্রতি দায়িত্ব পালন করা আর এই দুটো দায়িত্ব আমরা পালন করলেই সত্যিকারের এই শান্তিময় পরিবার গঠন করতে পারি সম্বন্ধ দর্শক বর্তমানে আধুনিক বিশ্বে আমরা ব্যক্তিকেন্দ্রিক স্বাস্থ্যকেন্দ্রিক হওয়ার কারণে আমরা দুদিকেই অবহেলা করছি পিতামাতার প্রতি দায়িত্বে এবং সন্তান প্রতিপালনের বিষয়েও আল্লাহ তালা তার ওসিয়তের দ্বিতীয় ওসিয়ত পিতামাতার বিষয়ে তৃতীয় ওসিয়ত দিয়েছেন সন্তানের বিষয়ে সম্বন্ধে দর্শক আজকে আমরা পিতা বিষয়ক ওসিয়তটা কোরআন সন্ন্যার আলোকে পর্যালোচনা ও অনুধাবন করার চেষ্টা শুরু করব আল্লাহ তাল্লার কাছে আমরা দোয়া করি যে কথাগুলো অনুধাবন করলে পর্যালোচনা করলে জানলে বুঝলে আল্লাহতালা খুশি হন দুনিয়ার জীবনে তার রহমত বরকত প্রেম আমরা পেতে পারি আখেরাতে মুক্তি পেতে পারি সেই কথাগুলো বলার অনুধাবন করা পর্যালোচনা করার পালন করার তৌফিক আল্লাহ তালা আমাদের দান করুন আমিন সম্মানিত দর্শক আল্লাহতালা সুরান আমের এই একশো আয়াতের কি বললেন সব বাতিল আল্লাহর দিনের মূল ভিত্তি কি এসো তোমাদের পড়ে শুনিয়ে দিচ্ছি তার প্রথম হলো তোমরা শিব করো না দ্বিতীয় হলো তোমরা পিতা মাতার প্রতি সর্বোত্তম আচরণ করো সম্মানিত দর্শক কোরআন করিম অন্যান্য আয়াতগুলোতেও পিতা মাতার কথাটাকেই আল্লাহর সাথেই রাখা হয়েছে আল্লাহ তালা অন্য বলেছেন বিল আয়তেন ওই আমি তোমাদের পূর্বে আহলে কেতাব বনি ইসরা যাদেরকে আল্লাহ অগণিত পাইগম্বা দিয়েছিলেন কেতাব দিয়েছিলেন তাদের থেকে মূল যে প্রতিজ্ঞা নিয়েছিলেন সেটা কি সেটা হলো আল্লাহর ইবাদত করো তার সাথে শরিক না। একমাত্র আল্লাহর ইবাদত করো আর পিতা মাতার সাথে সর্বোত্তম ব্যবহার করো আল্লাহ অন্যদুল্লাহ তোমরা এবাদত করো আল্লাহর তার সাথে শিরিক করোনা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো সুরা মানি সুরা ইসরা সেখানে কি বলছেন আল্লাহ তোমাদেরকে বিধান দিলেন নির্দেশ দিলেন তোমরা আল্লাহ ছাড়া কারো এবাদত করবে না তৌহিদ মুক্ত শিরিক মুক্ত তৌহিদের উপরে থাকবে অবেল ওয়ালেদাইনসানা পিতা মাতার সাথে সর্বোত্তম আচরণ করবে। সম্মান দর্শক এভাবে কোরআন করিমে বারবার বারবার আল্লাহর এবাদতের সাথেই তৌহিদ সিরিক মুক্ত তৌহিদের সাথেই পিতা মাতার খেদমত পিতা মাতার সাথে সর্বোত্তম আচরণের কথা কোরআন করিমে আল্লাহ তালা আমাদেরকে বারবার নির্দেশ দিচ্ছেন আল্লাহর এবাদতের পরেই সর্বোত্তম এবাদত হল পিতা মাতার খেদমত রসুল্লাহ সালাম জিজ্ঞেস করা হলো ইসলামের সবচেয়ে বড়ো আবাদত কি আফদালুল আবাদা আসলাতহা নিয়মিত সালাত আদায় করা এর পিতা পিতামাতার খেদমত এই যে এবাদতের বড়ত্ব আল্লাহর আবাদতের সালাত আদায় এর পিতা পিতামাতার খেদমত এটা অন্যান্য হাদিসে রসুল্লা সাল্লাহ বারবার বলেছেন জিহাদ যেটা ইসলামের অত্যন্ত বড় এবাদত জিহাদ ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের আনুগত্যের নির্দেশে শত্রু বিরুদ্ধে লড়াই করে নিজের জীবন বিলিয়ে দেওয়া এত বড় এবাদত যার ফজিলতের কথা আমরা অনেক হাদিসে কোরআনের আয়াত থেকে জানি তার চেয়েও বড় হলো পিতা মাতার ক্ষেত্য রসলাম দুভাবে এটা শিখিয়েছেন পিতামাতার অনুমতি ছাড়া জিহাদে যাওয়া যাবে না আরেকটা হলো পিতা মাতার খেদমত জিহাদের চেয়েও বড় আল্লাহ রসুল সাল্লাহামের কাছে এক যুবক এসে হাজির ইয়া রসল আমি আপনার সাথে জিহাদ করব এই নিয়ে চলে এসেছি আমি যখন আসি আমার আম্মা কানছিলেন কিন্তু মায়ের চোখের পানির বাঁধন ছিল আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমি আপনার কাছে চলে এসেছি বর্তমান যুগের আমাদের মতো কোনো আবেগী ধর্মীয় নেতা হলে বলতেন বাহাবাদিতেন যে হ্যাঁ তোমার মতো ই দরকার কিন্তু রসুল্লাহ এমন থেকে এক যুবক চলে এসেছেন রসোল্লা সাল আসলামের কাছে সাথে জিহাদ করবেন বলে রসুল্লাহ জিজ্ঞেস করলেন তোমার পিতা মাতা অনুমতি দিয়েছেন যে না আমি তাদের অনুমতি না নিয়েই চলে এসেছি ফিরে যাও অনুমতি ফাইন আদে না যদি তারা তোমাকে অনুমতি দেন তাহলে যুদ্ধের জন্য এসো নইলে তাদের খেদমত করতে থাকো সেটাই তোমার জন্য বড় জিহাদ আল্লাহ রসুল সালিহাসাল্লামের কাছে একজন আসছে জিহাদ করবে চাই আপনার সাথে জিহাদ করতে যাব। তোমার পিতা মাতা জীবিত আছেন হ্যাঁ আমার মাথা জীবিত আছেন জানা তুমি মায়ের কাছে ফিরে যাও তার পায়ের কাছে পড়ে থাকো তার খেদমত করো জান্নাত তো সেখানেই পাবে অন্য হাতিতে আসছে একই ধরনের প্রশ্ন একজন রসুল্লাহ আমি তো আপনার সাথে তুমি ফিরে যাও তাদের সেবা করো খেদমত করো জান্নাত তো তাদের পায়ের কাছে পায়ের নিজেই তুমি পেয়ে যাবে একবার সম্মানিত দর্শক এইভাবে আমরা দেখছি আল্লাহ রসুল পিতা মাতার তাদের আনুগত্য সর্বোচ্চ করেছেন সম্মানিত দর্শক সময় হলো বিরতিতে যাওয়ার ছোট্ট একটু বিরতির পরেই আপনাদের কাছে আবারও ফিরে আসার আশা রাখি ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহ মহান মহান চরিত্র রাস্তা দিয়ে তাম সৃষ্টির জন্য महानल्लाहम्मद सलम के समस्त विश्व बनिए शनिवार सन्ध्या साढ़े पांच टुन सम्प्रचार सकाल छंगे पीट टी डाय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 सुंदर एक जदि विधान नए ध्वस जो अनिवार्य शेख सैफुद्दीन तूनार आलोक जीवन गढ़ार पृथ्वी बांगल्पर निवाचित किताब बुल माराम मीन आदिल्ला हकाम यमे दर्शे हदीसर सुव्यवस्था करकल के शार एवं जानार সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন বুলুবুল মারামের দার্শেহাদেশ শুধুমাত্র আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ আমরা কোরআন করিমের দ্বিতীয় সিও পিতা মাতার প্রতি সর্বোত্তম আচরণ এবং পিতামাতার মাতার বিষয় শুরু করেছিলাম রসল্লাহ সালি আসাল্লাম পিতা মাতার এই খেদমত সেবাকে আমরা দেখলাম সর্বোত্তম এবাদত হিসেবে গণ্য করেছেন এমনকি জিহাদ করার চেয়েও উত্তম বলে গণ্য করেছেন কারণ জিহাদ আর অন্য কেউ করতে পারবে আমার পিতামাতার মাতার খেদমতো আমি করলে কেউ করতে পারবে না আর এই জন্যই যাওয়ার জন্য পিতামাতার অনুমোদনকে শর্ত বলে তিনি গণ্য করেছেন সম্মানিত দর্শক পিতা মাতার খেদমতের জন্য অন্যান্য যে বিষয়গুলো কোরআন এবং সন্যায় গুরুত্ব দেওয়া হয়েছে তার অন্যতম হল বৃদ্ধ বয়সে পিতা মাতার বিষয়ে অত্যাধিক যত্নবান হওয়া বিষয়টা আল্লাহ কোরআনকারিমে অত্যন্ত পরিষ্কার করে আমাদেরকে বুঝিয়েছেন সৌরা মানে ইসরায়েল বা সৌরা ইসরা আল্লাহ তালা বলছেন নির্দেশ দিয়েছেন তোমরা আল্লাহ ছাড়া এবং এটুকু আমরা বিভিন্ন আয়াতে দেখতে পেয়েছি এরপরে এই সুরায় আল্লাহ তালা অন্য একটা বিষয় বর্ণনা করলেন যেটা অন্য কোন সুরায় আমরা দেখতে পাইনি তিনি বললেন আল্লাহ বললেন যদি তোমার পিতা মাতার দুজন বা একজন বিরুদ্ধ হয়ে যান বেঁচে থাকেন তুমি যদি থাকো তাহলে বিশেষভাবে তোমাকে নির্দেশ দেওয়া হচ্ছে তুমি খবরদার তাদের সামনে ন্যূনতম বিরক্তি প্রকাশ করে উফ বলবে না তাদেরকে দেবে না রাগ করবে না তাদের সাথে সর্বোত্তম আদরের যত্নের কথা বলবে। নাহাদুল্লিমিনার রহমা তাদের জন্য তুমি মায়া মমতা স্নেহের পাখা দুটো বিছিয়ে দেবে মানে সর্বোচ্চ বিনয় মমতা তাদের সামনে তুমি প্রকাশ করবে দয়া মায়া দিয়ে আমার পিতা মাতার এই শেষ বয়সটাকে আনন্দময় করে দাও এইভাবে তুমি আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করতে থাকবে সম্মানিত দর্শক কেন এই কথা খুব ভালো করে বুঝুন আমাদের পিতা মাতা যখন অল্প বয়সে থাকেন ২৫, তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ আমরা শিশু কিশোর থাকি তখন সন্তানেরা রাগ করলো পিতামাতা তত কিছু মনে করেন না তাদের মনের জোর থাকে দেহের জোর থাকে তারা বোঝেন শিশু কিশোর রাগ করে বলছে তত কিছু কষ্ট পান না কিন্তু পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যান আমরা যখন বয়স হয়ে যাই তখন তারা মনেও দুর্বল হয়ে যান দেহেও দুর্বল হয়ে যান আমরা তখন জোরাল হয়ে যাই তখন যখন আমরা তাদের কাছে একটু বিরক্তিও প্রকাশ করি তাদের মনটা অনেক ছোট হয়ে যায় তারা এটাকে খুব শক্তভাবে ভাবে নেন কষ্ট পান আর এজন্যই আল্লা তারা আমাদেরকে সচেতন করলেন সমাজ দর্শক পিতা মাতাকে রাগ করা তো দূরের কথা বকা দেওয়া তো দূরের কথা তারা যদিও অনেক খারাপ কথা বলেন বিরক্তি প্রকাশ করে উফ বলা যাবে না কেন মানুষ যখন বিরুদ্ধ হয় বৃদ্ধ যখন অনেক বেশি হয় স্বভাবতে শিশুর মতো হয়ে যায় এক কথা বারবার বলতে থাকে অনেক কথা বলেন তারা তারা যেটা অযৌক্তিক সত্যই অযৌক্তিক এক বৃদ্ধ পিতা তার বৃদ্ধ এই পঞ্চাশ পঞ্চান্ন ষাট বছরের বৃদ্ধ পিতা তার পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সের ছেলেকে বলছে বাবা ওইটা কি বলতো ছেলে বলছে বাবা ওটা তো কাক তুমি দেখতে পাচ্ছ না ভালো করে কিছুক্ষণ পরে আবার বলছে যে বাবা ওইটা কি বলতো ছেলে কেন বললাম বাবা একটু আগে এটা কাক তিনি বাবা জিজ্ঞেস করছে পাগল হয়ে গেলে বারবার কাক আমি বললাম বাবা বলছে যে বাবা শোনো আমি পাগল হইনি পাগল হওয়ার ভান করছি তুমি যখন ছোট ছিলে তোমার বয়স যখন দুই ছিল বা আড়াই ছিল তখন তুমি একটা কাক দেখে পঞ্চাশ বার আমাকে জিজ্ঞেস করছিলে যে বাবা ওটা কি আমি পঞ্চাশ বারই খুশি মনে তোমার কথার উত্তর দিছিলাম। কিন্তু এখন আমি পরীক্ষা করে দেখছি যে তুমি আমার কথা কিভাবে গ্রহণ করো সম্মানিত দর্শক আমরা যখন ছোট থাকি তখন যেমন কিছু আচরণ করি যেটা যুক্তির বাইরে বৃদ্ধ বয়সে পিতা মাতা অনেক সময় এরকম আচরণ করে আর আমরা পিতা মাতার এই আচরণকে পাগলামি ধরি বিরক্তি প্রকাশ করি কখনও নয় সম্মানিত দর্শক এজন্যই আল্লাহ তালা আমাদের সতর্ক করলেন যে পিতা যখন বৃদ্ধ হয়ে যাবেন তখন তুমি তাদেরকে রাগ করা তো দূরের কথা তাদের অনেক বাজে কথা বাজে আদেশ খারাপ কথা হয়তো অন্যায় আদেশ করছে আদেশ মানা আপনার জন্য জরুরি নয় কিন্তু তাদের কথাই বিরক্ত হয়ে বকা দেওয়া তো দূরের কথা বিরক্তি প্রকাশ করা আপনার জন্য হারাব কঠিন পাপের কাজ আল্লাহ তালা আরো বললেন যে তুমি তাদের জন্য এত বিনয়ী হয়ে যাবে যে যার পরে আর কোনো বিনয় নেই এই বিনয়ের পরেও কখনো কল্পনা করা যাবে না যে আমি পিতামাতার মাতার হক বোধহয় আদায় করে দিলাম পাওনা বোধহয় আদায় করে দিলাম সম্মানিত দর্শক তাহলে আমরা আল্লাহ তালা নির্দেশ দিসতেন পিতা জন্য বৃদ্ধ বয়সে আমরা বেশি সতর্ক হব তাদের কোনো কথাই তো রাগ করবোই না রাগের প্রকাশও করবো না তাদেরকে বকাতো দেবই না তাদের প্রতি কোনো বিরক্তি প্রকাশ করব না তাদের সাথে সর্বোত্তম মায়া মমতাময় কথা বলবো এবং তাদের জন্য সর্বোচ্চ বিনয় প্রকাশ করব। সর্বশেষ তাদের জন্য দোয়া করব। আমরা অনেক সময় মনে করি এ দোয়া শুধু মৃত্যুর পরে না মৃত্যুর পরে নয় আল্লাহ তো বলছেন বৃদ্ধ পিতা মাতার জন্যই দোয়া করো জীবিত অবস্থায় এবং মৃত্যুর পরে আমরা জীবিত অবস্থায় আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করব যে আল্লাহ আমাদের পিতা মাতা ছোটবেলায় আমাদের সেনা মতায় রেখেছেন এখন আমরা তো তাদেরকে রাখতে পারবো না আমরা তাদের করতে কিন্তু তাদেরকে ভালো রাখা আনন্দে রাখা তো আপনার ব্যাপার কাজে আপনি দয়া করে তাদেরকে সুস্থ রাখেন আনন্দে রাখেন তাদের শেষ জীবনটাকে বরকুতময় কল্যাণময় আনন্দময় করে দেন রসল সাল্লাম বলছেন রাগে মা আনফরাজিন রাগে মা আনফরাজিন রাগে মা আনফরাজিন আদ্রা কাহিন্দু আহ বৃদ্ধ বয়সে তার কাছে বেঁচে কিন্তু তারা তাকে জান্নাতে নিতে পারল না অর্থাৎ তাদের খেদমত তাদের সেবা তাদের প্রতি সত্যিকারের আল্লাহ রসুল সোলা সাল্লামের দেখানো আল্লাহ তালা নির্দেশিত পথে তাদের খেদমত করে সে জান্নাত অর্জন করতে পারলো না এর চেয়ে হতভাগা দুর্ভাগা ব্যক্তি আর কেউ নেই পিতামাতা পিতা মাতা তিনি বিশ্বাসী হন অবিশ্বাসী হন আস্থিক হন নাস্থিক্ষন কাফের হোক মুশেক পিতামাতার পিতা মাতার প্রতি দায়িত্বের ব্যাপারে ইসলাম কোনো ছাড় দেওয়ার সুযোগ দেয়নি আর এ কথাই আল্লাহ তালা কোরআন মেসুর আলোকমানে বলেছেন পিতামাতার মাতার খেদমতের নির্দেশ দিয়ে এরপরে আল্লাহ তালা বলছেন তাদের আনুগত্য করবে না অর্থাৎ পিতামাতা মাতা শুধু মুশ্রেকি নয় কাফেরই নয় সন্তানকে শিরিক করার জন্য চাপ দিচ্ছেন তাকে বারবার নির্দেশ দিচ্ছেন তুমি শিরিক কারণ করার বৈধতা আল্লাদের নেই পিতা মাতার নির্দেশ মান্য করা যাবে না কিন্তু তারা অন্যায় নির্দেশ দিচ্ছেন আমাকে নামে নির্দেশ দিচ্ছেন এই জন্য সর্বত্র জুলুম করার নির্দেশ দিচ্ছেন এই অজুহাতে তাদের সাথে বেয়াদফি করব অথবা খারাপ আচরণ করব এই অধিকার সন্তানের নেই আল্লাহ বললেন তুমি দুনিয়াতে তাদের সাথে উত্তম আচরণ কর অর্থাৎ পিতামাতা যদি মুশেক হন তিনি সন্তানকে শিরকে নির্দেশ দেন যাও কোথাও মূর্তি প্রতিমা মাজারে দরগায় সেদা করে এসো সেখানে মানতের টাকা দিয়ে এসো অথবা অন্য কোনোভাবে শির করো অন্য কোনোভাবে কুফুরি করো তুমি ইসলাম বিরোধী কথা বলো ইসলাম বিরোধী কর্মে যোগ দাও পিতা নির্দেশ সন্তান পালন করবেন না তারা মারধর করলে নীরবে আদবের সাথে মার খাবেন কিন্তু কোনো অবস্থাতেই তাদের সাথে বেআপি করা তাদের বিরুদ্ধে কটুকতা করা বলা অথবা তাদের সাথে অশোভন আচরণ করা সন্তানের জন্য কোনোভাবেই বৈধ নয় তাদের সাথে জাগতিক দুনিয়াতে সর্বোত্তম পিতামাতার অধিকারের যে আচরণ সেটা করতে হবে সেবা করতে হবে এ ব্যাপারে হাদিস শরীফের নির্দেশে এসেছে সম্মানিত দর্শক আজকে আর সময় নেই আজকের পর্ব আমরা এখানে শেষ করছি আল্লাহ তালা বাঁচিয়ে রাখলে সুযোগ দিলে অন্য কোনো পর্বে আমরা এই বিষয়টা আরো আলোচনা করব আল্লাহ তালা তাও ফিক দান করুন আমিন سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأعطوب إليك وصلى الله على محمد النبي الأممي وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته ترجمة <تصفيق> In our hearts, our hearts, our hearts The man in this year is a soul He will not be in the soul of his human He will not be in चारे सैटेल चाले हल सब चमी के समर्थन कर ডোনন এবং জাকত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি পাউন্ড অ্যাকাউন্ট ইউরো অ্যাকাউন্ট ইউএস ডলার অ্যাকাউন্ট শর্ট কোড সুইফট বিআইসি কোড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 क्यों इसलम पथ के निर्वाचन ना कर निर्देश दिए पथे चला जाए ना प्रति रविवार रसटाय पुन सम्प्रचार सकाल साढ़े आठ टेल देस इंगल